ত্রয়বিংশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ ভক্তিযোগের গুড় রহস্য জ্ঞান ও ভক্তির সমন্বয় মুখুজ্জি বলিলেন হরি বাগবাজারের হরিবাবু আপনার কালকের কথা শুনে অবাক বলে সাংখ্য দর্শনে পাতঞ্জলে বেদান্তে ও সব কথা আছে ইনি সামান্য নন শ্রীরামকৃষ্ণ বলিলেন কই আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয় তারপর দেখে যে ছাদও যে জিনিসে ইট চুন সুরকি সরিও সেই জিনিসে তৈয়ারি যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয় প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হত সৌহং হয়ে থাকতেন যখন দেহবুদ্ধি আসত দাসহম আমি তোমার দাস এই ভাব আসত হনুমানেরও কখনো সৌহম কখনো দাস আমি কখনো আমি তোমার অংশ এই ভাব আসত কেন ভক্তি নিয়ে থাকা তা না হলে মানুষ কি নিয়ে থাকে কি নিয়ে দিন কাটায় আমি তো যাবার নয় আমি ঘর থাকতে সোহং হয় না সমাধিস্থ হলে আমি পুঁছে যায়। তখন যা আছে তাই রামপ্রসাদ বলে তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমি জানবে যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো আমি ভগবান এটি ভালো না হে জীব ভক্তবত ন চ তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে আয় আয় কাছে বস আমিও যা তুইও তা গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা হয় না শিবের দুই অবস্থা যখন আত্মারাম তখন সোহাং অবস্থা যোগেতে সব স্থির যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য যার অটল আছে তার টলও আছে এই তুমি স্থির আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে জ্ঞান আর ভক্তি একই জিনিস তবে একজন বলছে জল আরেকজন জলের খানিকটা চাপ সমাধি মোটামুটি দুই রকম জ্ঞানের পথে বিচার করতে করতে অহংনাশের পরে যে সমাধি তাকে স্থিত সমাধি বা জড় সমাধি নির্বিকল্প সমাধি বলে भक्तिपथ समाधि के भापाधि ये सम्भोग आस्द रेखार मत एक अहंगी कांचने आसक्ति थे यद धारणा है ना किदार के बल्लुम कमिनी कांचने मन थकले होना इच्छा हल हो एक बार तार बुके हाथ बुलिए दी क्यु पालल ना भरे अंकाट बंकाट घर विष्ठार गंध ढुकते যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশি পর্যন্ত জড়ো সংসারে আসক্তি কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই তাই তো ওদের অত ভালোবাসি হাজরা বলে ধনির ছেলে দেখে সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো তা যদি হয় হরিশ নোট নরেন্দ্র এদের ভালোবাসি কেন নরেন্দ্রের ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনো ঢোকে নাই তাই অন্তরত শুদ্ধ আর অনেকেই নিত্য সিদ্ধ জন্ম থেকে ঈশ্বরের দিকে টান যেমন বাগান একটা কিনেছো। পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল একেবারে জল কলকল করে বেরোচ্ছে বলরাম বলিলেন মহাশয় সংসার মিথ্যা একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হল শ্রীরামকৃষ্ণ বলিলেন জন্মান্তরীণ পূর্বপূর্ব জন্মে সব করা আছে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা রূপ নয় ওদের কেমন জানো ফল আগে তারপর ফুল আগে দর্শন তারপর গুল মহিমা শ্রবণ তারপর মিলন নিরঞ্জনকে দেখো লেনা দেনা নাই যখন ডাক পরবে যেতে পারবে তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে আমি মাকে ফুলচন্দন দিয়ে পূজা করতাম সেই জগতের মাই মা হয়ে এসেছেন তাই কারও শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয় তারও এই ভাব যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে তাই হাজরাকে বলি নিজের কাশি হলে মিছলি মরিচ করতে হয় মরিচ লবণের জোগাড় করতে হয় যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খপরও নিতে হয় তবে যখন নিজের শরীরের খপর নিতে পাচ্ছি না তখন অন্য কথা তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না তাই তার ওছি গার্জিয়ান হয় নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা मास्टर गंगा स्नान करते गलें